रविवार सन्धार पांच टायब सम्प्रचार रत बारोटाय बांगलेश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 দর্শক মুন্ডলি আলোচনা করছি শরীয়ত অনুসরণের পদ্ধতির বিষয়ে এবার আমরা আলোচনা করব। দলিল ভিত্তিক শরীয়ত গ্রহণ করার পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে দলিলটা যেন বিশুদ্ধ হয় সহি হয় যদি দলিল সহি না হয় তাহলে সেটা আমি নির্দিধায় নিঃশর্তভাবে পরিত্যাগ করব। বন্ধুরা আমার এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো যে সহি দলিল না মানার কারণে সমাজে অনেক বিভক্তি সমাজে অনেক সমস্যা দেখা দিয়েছে বিশেষ করে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রেই যেন দলিল রয়েছে কিন্তু আমি যদি এখানে বিশুদ্ধ আর অশুদ্ধ দুইটি যদি লক্ষ্য করতাম দৃষ্টি দিতাম তাহলে অবশ্যই এই মতনক্যতা থাকতো না এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে সব কিছুই আমরা আমুল করছি সেটা সহি কি গায়ের সহি সরিয়েতে আছে কি নাই এটা কিন্তু আমি বিস্টেশন করছি না বন্ধুরা আমার আমি এই ক্ষেত্রে আমরা পৃষ্টিভির মাধ্যমে জাতিকে পৃষ্টিভির মাধ্যমে মুস্তি মোম্মাকে সতর্ক করতে চাই আমি যেটা আমুল করছি তার দলিল পেয়েছি কিন্তু দলিলটা সহি কি সেটা একটু দেখে নি আল্লাহর রাবুল আলমিন सुरय नाहलर चुआल मरायाते छोटे कथा बिलबाइनाथ दलिल सह मान दलिल जन स्पष्ट है कि स्पष्ट दलिले जिनेसले दलिल्टा सठीक कि ना रसुल्लाम निजे दावा दीचन की भाव अला सुरुसुफ एक आठट मरायाते आल्ला अला, अला बात আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর পথে ডাকি আলাবাসীরা জাগ্রত জ্ঞান সহকারে স্পষ্ট দলিল সহকারে স্পষ্ট দলিল সহকারে যদি আমি না ডাকি তাহলে আমি যে বিভ্রান্ত হব এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাকামের মানহাজ মুল্লীতি থেকে জানতে পারছি আল্লাহ শিক্ষা দিচ্ছেন হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি জানিয়ে দিন মানুষকে আপনি বলুন যে আমি এবং আমার সাহাবিরা জাগ্রত জ্ঞান স্পষ্ট দলিল সহকারে মানুষকে ডেকে থাকি এখানে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে যে দলিল আছে আমি প্রমাণ করতে গিয়ে যদি বলতে চাই দেখুন আকিদার ক্ষেত্রে একজন ব্যক্তি বিশ্বাস করছে এই মর্মে যেটা বিশ্বাসটা অনেকের মধ্যে চালু আছে যে রসুল মোহাম্মদ তিনি নূরের তৈরি চালু আছে কথাটি খুবই চালু আছে যে রাসুল নূরের তৈরি আউআাল্লাহ নূরা নাবি আল্লাহ রাবুল আলমীর সর্বপ্রথম যেটা সৃষ্টি করেছেন সেটা তোমার নবীর নূরকে এটা একটি প্রসিদ্ধ কথা চালু রয়েছে গোটা বিশ্বেই শুধু তাই নয় আরেকটি কথা চালু রয়েছে নবীর নূরে অর্থাৎ রাসুল মোহাম্মদ সাল্ল সাল্লামের নূরে গোটা বিশ্বটাই তৈরি করা হয়েছে অর্থাৎ আল্লাহর নূরে আল্লাহ রাসুলের সৃষ্টি और रसुलर सृष्टिर मध्यम गोटा पृथिवीर सृष्टि अल्लाह रबारुम कहफ एक शत दस नम्बर आयाते आस नाम बसारुम मिसलुकुम तुम्हारे मत एक मानूष पार्थक्यटे अहिनाजिल तुम्हारे अहिनाजिल अर्थात तार চূড়ন্ত বৈশিষ্ট্য হলো তিনি একজন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাছুল তারপতি প্রতি হয় কিন্তু তিনি একজন মানুষ তিনি একজন মাটির মানুষ এই যে দুইটি বিষয় আল্লাহ আল্লাহরাব্লাম বলছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটির মানুষ কিন্তু ওই হাদিসটি চালু থাকার কারণে আমরা বিশ্বাস করছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নুরেত তৈরি তাহলে এখানে দলিল আছে এবার আমাকে দেখতে হবে দলিলটি সহি কিনা না বন্ধুরা আমার আপনারা জানবেন এই দলিলটি যে জাল দলিল এই দলিলটি যে মাউজু এটা একটা জাল হাদিস সমাজে বহুদিন থেকে পরিচিত আছে পরিচিত কথা মহাদিস উলামা কেরাম বছরের পর বছর ধরে বারোশো বছর ধরে কথা থেকে জাল বলে আসছেন মিথ্যা বলে আসছেন কিন্তু আমরা গ্রহণ করিনি যার কারণে দুইটা আকিদা চালু আছে আকিদাগত বিভক্ত এখানেই হয়ে গেল আমি যদি শরীয়ত মানতে গিয়ে আকিদার ক্ষেত্রে হোক বা আমলের ক্ষেত্রে হোক যদি মানতে গিয়ে আমি যদি একটু দৃষ্টি দিতাম যে হাদিস কোনটা সহি কোনটা জয়ী দলিলটি বিশুদ্ধ কিনা তাহলে কিন্তু এই হাজার বছর বারোশো বছর আগেই এই আকিদাকে আমি ফেলে রেখে আসতে পারতাম যে হাদিসটি জাল হাদিসটি মৌজু আমি এটা গ্রহণ করব না আর একটি আকিদা চালু রয়েছে আকিদার ক্ষেত্রে বলতে চাই এখানে যে বোঝার জন্য আশা করি আপনারা আলোচনাটি অত্যন্ত হক অনুযায়ী গ্রহণ করে সিদ্ধান্ত নেবেন আমি কি করব দেখেন পরিচিত কথা আছে যে কুলুবুল মমিনে আরশুল্লাহ। অর্থাৎ মমিনদের হৃদয় আল্লাহর আড়স তাহলে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক মানুষের মধ্যেই থাকেন আর এই আকিদাকেই গোটা বিশ্বেই গোটা দেশেই বিশেষ করে বাংলা ভাষাভাষীদের নিকটে এটা চালু আছে যে যত কাল্লা তত আল্লাহ এটা তাহিদের সম্পূর্ণ খেলাপ আমরা বোঝাতে চাচ্ছি যে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সোরা তহা পাঁচ নম্বর এছাড়া অন্য এতে আসছে আর রহমান আল্লাহ আর তাওয়া রহমান আল্লাহ হলেন আরসের উপরে সমাসিন এটা আল্লাহ নিজেই বলছেন যে আল্লাহ রব্বুল আলমিন আরসের উপরে সমাসীন আর হাদিসটি আছে রয়েছে কি প্রত্যেক মমিনের হৃদয়টা হল আল্লাহর আড়স বন্ধুরা আমার দুঃখজনক হলেও সত্য যে আল্লাহ যে হতে আড়সের উপরে সমাসীন আর মমিনদের হৃদয়টি হলো আড়স সুতরাং প্রত্যেক মমিন প্রত্যেক ব্যক্তির মধ্যে আল্লাহ রয়েছে এই আকিদার সৃষ্টি করা হল আমি এবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে রসুল সাল্লা আলাইসাল্লাম তিনি মানুষের কাছে পেশ করলেন বিধানটি যে আল্লাহ আরো সমসেন নিঃসন্দেহে আরোস যে সাতাসমানের উপরে এতে কারো সন্দেহ নেই কিন্তু একটি হাদিস পরিবর্তন করার জন্য চালু করা হল মমিনদের হৃদয়টি আরোস নজবিল্লা এবার আমরা দেখতে যাই যে এই কথাটির ভিত্তি আছে কতটুকু যত কাল্লা তত আল্লাহ বা প্রত্যেক মোমিনের হৃদয়টি আরো এটা রয়েছে তাফসিরে হাক্কি চার নম্বর খন্ডের পঞ্চাশ পৃষ্ঠায় আলোচনাটি নিয়ে হয়েছে কিন্তু এরকম কি ভিত্তি আছে অথচ এই কথাটিকে মহাদিসগণ জাল হাদিসের গ্রন্থে বর্ণ করেছেন একে জাল মিথ্যা বলে বানোয়াট বলে তারা উল্লেখ করেছেন ইমাম সাগানে আল আহাদিস মজুয়ার মধ্যে সাত পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে এটা একটা মিথ্যা কথা একটা জাল কথা অথচ এই জাল কথাকে কেন্দ্র করেই আকিদা বা বিশ্বাসটা চালু আছে আমি যদি আগে থেকেই বলে এটাকে প্রত্যাখ্যান করতাম তাহলে আমার আকিদা থাকতো আল্লাহ রাসীন তিনি সব জায়গায় সর্বত্র সবার মাঝে তিনি থাকেন না এটাই প্রমাণিত হতো শুধু তাই নয় বহু আলেমদের হুলামা মাসায়েকদের ধারণাও এটা যে আল্লাহ সব জায়গায়তে থাকেন সবার মধ্যে থাকেন অথচ রসুল সাল্লাই সাল্লামের যুগেই একজন বাচ্চা মহিলাকে আল্লাহ রাসুল জিজ্ঞেস করেন আল্লাহ কোথায় যা সহিসলিম প্রথম খণ্ডের দুই শত তিন পৃষ্ঠায় রয়েছে রসুল সাল্লা জিজ্ঞেস করছেন বাচ্চা মহিলাকে বলতো দেখি আইন আল্লাহ আল্লাহ কোথায় তখন মহিলা ওই বাচ্চা মহিলা জবাব দিতেন সামা আল্লাহ হলাল আসমানে আল্লাহ আকবর হাদিসটি যখন পেয়ে গেলেন একটা বাচ্চা মহিলাকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আল্লা কোথায় তখন তিনি জবাব দিলেন আল্লাহ আসমানে এরপরে তিনি প্রশ্ন করছেন মান আনা বলতো আমিকে তখন ওই বাচ্চা মহিলা জবত আন্তা রসুল্লাহ আপনি হলেন আল্লাহ রসুল এই কথা বলার কারণে আল্লাহ রসুল তাকে মমিনা বলে স্বীকৃতি দান করলেন আতিক হা ফা মমিনাতকে বললেন তুমি একে আজাদ করে দাও মুক্ত করে দাও ফাইন্নাহা মমিনাতুন এই মহিলা হলো মমিনা মহিলা শুধু এই দুইটি সাক্ষী দেওয়ার কারণে তাকে মমিন বলে ঘোষণা করলেন আকিদার ক্ষেত্রে আমাদেরকে গুরুত্ব দিতে হবে এই বিষয়টি সংশ্লিষ্ট আলোচনা হল এই আলোচনা থেকে প্রমাণিত হয় যে আল্লাহ সম্পর্কে এবং রসুল মোহাম্মদ সাল্লা আলা সাল্লাম সম্পর্কে আমাকে স্বচ্ছ ধারণা রাখতে হবে তবেই আকিদাটা স্বচ্ছ হবে যার কারণেই রসুল মোহাম্মদ সাল্লাম ওই মহিলাকে দুইটি প্রশ্নই করেছিলেন এবং খারাপ খারাপ। ভাবে রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে আকিদা অনেক মানুষের উল্টা ভুল ভুল আকিদা চালু রয়েছে আর এর পিছনে কাজ করেছে সহি দলিলটা গ্রহণ না করার কারণে জয়ীফ এবং জাল হাদিস গ্রহণ করার কারণে ঐক্যমত্য যেমন ইমাম নবাবী রহমাহুল্লাহ তার মোকাদ্দার মধ্যে সহি মুস্তিমের ভূমিকায় উল্লেখ করতে গিয়ে বলছেন এই জাল হাদিস আপনি আকিদার ক্ষেত্রে বলুন আমুলের ক্ষেত্রে বলুন উৎসাহ ক্ষেত্রে বলুন ভীতি প্রদর্শনের ক্ষেত্রে বলুন বা বক্তব্যের ক্ষেত্রে বলুন নসিহতের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি হারাম মিন আকবর এটা কাবিরা গুণা যতগুলো বড় রয়েছে তার মধ্যে একটি ও আকবর কাবাহে এবং যত জঘন্য কর্ম রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জঘন্যকর্ম বন্ধুরা আমার আমরা এই আলোচনার পর্যায়ে একটু সংক্ষিপ্ত বিরতি নিচ্ছি বিরতির পরে ইনশাল্লাহ আবার ফিরে আসছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ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 জানেন কেন ইসলাম মন্দপথকে নির্বাচন না করার নির্দেশ দিয়েছে যাদের পথে চলা যায় না আজ রাত দশটায় সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায় পরিচর্যা ছাড়া কোনো জিনিসই তার সৌন্দর্যতা টিকে রাখতে পারে না ঠিক তেমনই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 বাংলাদেশে বিস টিভি বাংলায়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 আমরা আলোচনায় আবার ফিরে আসলাম যে কথাটি বলছিলাম আকিদাগত এই মতপার্থক্য হয়েছে কিন্তু জৈব এবং জাল হাদিস থাকার কারণে দলিল পেলাম বটে কিন্তু দলিলটা কি সঠিক সেটা আমাকে দেখতে হবে মনে রাখতে হবে এটাই আমি কেবল উদাহরণ পেশ করছিলাম আমি এবার আলোচনা এসে বলতে চাচ্ছি যে কেউ যেন এটা দাবি না করি কেউ যেন আমি তর্কে না পড়ি যে হাদিস তো এটা মানলে কি সমস্যা না যেটা জাল হাদিস সেটা তো মানার প্রশ্নই আসে না জাল হাদিস মানাটা হারাম এই মর্মে মুস্তি মোম্মার আলেমদের মহাদুষগণ ঐকমত্য যেমন ইমাম নবাবী রহেমাহুল্লাহ তার মধ্যে মোকাদ্দিমের ভূমিকায় উল্লেখ করতে গিয়ে বলছেন আপনি আকিদার ক্ষেত্রে বলুন আমলের ক্ষেত্রে বলুন উৎসাহ দেওয়ার ক্ষেত্রে বলুন ভীতি প্রদর্শনের ক্ষেত্রে বলুন বা বক্তব্যের ক্ষেত্রে বলুন নসিহতের ক্ষেত্রে বলুন প্রত্যেকটি হারাম মিন আকবর ই এটা কাবিরা গুণা যতগুলো বড় রয়েছে তার মধ্যে একটি ও আকবর কাবাহে এবং যত জঘন্য কর্ম রয়েছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ জঘন্যকর্ম বি ইসমাইল মুসলিমিন মুসলিম উম্মার ঐকমত্য ভিত্তিতে এটা তাহলে এটা যে হারাম জিনিস এটা পরিষ্কার যখনই আমি জয়ী ফাদিসের পক্ষে কথা বলতে যাব তখনই বুঝতে হবে যে আমি শরীয়তকে দুর্বল ভাবলাম কিন্তু শরীয়ত কি দুর্বল না শরীয়ত তো আল্লাহর পক্ষ থেকে আসা অপ্রতিরোধ সংবিধান অকাট্য আল্লাহ নিজেই বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই এই কথা সবারই জানা আল্লাহ রায় হে মোহাম্মদ সাল্লা আপনার প্রভুর পক্ষ থেকে আশা বিধান বা কালেমা ন্যায় এবং সততায় পরিপূর্ণ লা এই কালেমাকে এই বিধানকে পরিবর্তন করার কেউ নেই আল্লাহর বিধান যে শততা এবং ন্যায় পরিপূর্ণ তাহলে কি এর মধ্যে কোনো দুর্বল কথা আছে প্রশ্ন আসে না রসুল সাল্লাম বলছেন মুসনাদে আহমাদ পাঁচ নম্বর খন্ডের তিনশো তেত্রিশ পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত হয়েছে রসুল সাল্লা সাল্লাম নাকিয়া। আমি যে বিধান তোমাদের কাছে নিয়ে উপস্থিত হয়েছি সেই বিধানটা হলো বাইদা একেবারে দীপ্তিমান একইবারে প্রকাশ্য একেবারেই স্পষ্ট নাকি একইবারে স্বচ্ছ উজ্জ্বল বিধান আমি নিয়ে এসেছি কোরআন এবং হলো একেবারেই পবিত্র নিষ্কলু স্পষ্ট অকাট্ট এর মধ্যে কোনো ত্রুটি কোনো দুর্বলতা কোনো ভুল কোনো সমস্যা কিছুই নেই যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে তাহলে আমাকে গ্রহণ করতে হবে সহিটা জয়ীফটা জালটা ত্রুটি যেখানে রয়েছে সেটা বাদ দিতে হবে ওটাকে পরিবর্তন করে দিতে হবে আমরা যদি এই নীতির উপরে থাকি মাশাল আমাদের মধ্যে কোনো মতনৈক্য সৃষ্টি হবে না এই মর্মে বলা যায় যে মুসলিম উম্মার আজকে পরস্পরের মতনক্য বিভ্রান্তির অন্যতম একটা দিক জয়ীফ এবং জাল হাদিস নিয়ে আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের এই বাণীটাকে লক্ষ্য করে তোমাদের নিকটে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো খবর নিয়ে আসে ফাতা বাইয়ানু আং জাহালা তাহলে সেটা যাচাই করো যে যাচাই না করো তাহলে মূর্খতা বসত কোনো কমের কোন সম্প্রদায়ের তোমরা ক্ষতি সাধন করবে অতপর দেখা যাবে তোমরা এই কাজটি করার কারণে যাচাই করে কোন কাজ না করার কারণে তোমরা ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্তর পর আবার উনুতপ্ত হচ্ছ মুসলিম আজকে এটাই হয়েছে মহাদিসগণের যুগে তারা এই আয়াতের ভিত্তিতেই সমস্ত জৈব এবং জালহাদিসকে বাদ দিয়েছেন জৈব এবং জালহাদিসকে প্রত্যাখ্যান করেছেন তাহলে আজকে কেন আমি সেই জয়ীফ হাদিস সেই জাল হাদিস সমাজে নিয়ে এসে আমি কেন বিভক্তি সৃষ্টি করব বিভক্তি সৃষ্টি করার প্রশ্নে আসে না আমি যখন জানতে পারবো এই হাদিসটি জাল আমি সেই হাদিসটা প্রত্যাখ্যান করব। আমি যখন জানতে পারবো এই হাদিসটি জয়ীফ আমি তার থেকে বিরত থাকার চেষ্টা করব। আমি সেটা মানবো না সে যে ক্ষেত্রেই হোক না কেন তখন দেখা যাবে যে আমি এক কাতারে এক প্লাটফর্মে সামিল হব আজকে বহু হাদিস সমাজের বুকে চালু রয়েছে পরস্পর বিভক্তি হচ্ছে আমি আর যার ক্ষেত্রেই বলি না কেন আমি জাল এবং জৈব হাদিস মানতে পারি না রাসুল সাল্লাম বলছেন কেউ যদি কোনো ব্যক্তি যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি সেজন্য তার স্থান জাহার নামে করে নাই তাহলে এই হাদিসের মধ্যে আমি পড়ে যাব। আমি যখনই জাল এবং জয়ীফ হাদিস মানতে যাব। জাল এবং জয়ীফ হাদিসের পক্ষে কথা বলতে যাব। তখনই দেখলাম যে এই হাদিসের মধ্যে আমি সামিল হয়ে যাব। আমি যাব না তখন আর হাদিস বর্ণিত হয়েছে আল্লাহল বলছেন সই বুখারে একুশ পৃষ্ঠায় লতাকজি বা আলাইয়া তোমরা আমার উপর মিথ্যারোপ করো না মানিল্লাদি একদিবে যে আমার উপরে মিথ্যা আরোপ করবে সেই জাহান্নামে প্রবেশ করবে বন্ধুরা আমার যদি আজকে আমরা এই কথাটি বলি যে আমি জাল আমুল করবো না জয়ীফ হাদিস এর উপরে আমুল করবো না ছেড়ে দিব তাহলে অন্তত আল্লাহ রাসুলের এই বক্তব্য মেনে নেওয়া হলো এবং এই শাস্তি থেকে বেঁচে গেলাম যে মিথ্যা আরোপ করবে সেই জাহান্নামে প্রবেশ করবে আরেকটি হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই যেটা মোস্তাদে আহমাদের পাঁচ নম্বর খণ্ডের বর্ণিত হয়েছে রসদ সাল্লাই বলছেন যে বাইতুন ইন্নাল্লাহ যে আমার উপরে মিথ্যা আরোপ করবে তার জন্যই জাহার নামে ঘর তৈরি করা হবে তাহলে প্রশ্নই আসে না আমাকে এই ত্রুটির দিকে জয়ীফ হাদিসের দিকে জাল হাদিসের দিকে যাওয়ার প্রশ্নই আসে না আমি এখানে বিতর্কে কখনো নামতে পারবো না সাহাবা কেরাম এই হাদিসগুলোকে নিয়েই আল্লাহ রবুল আলমের বাণীকে নিয়েই শক্ত অবস্থানে তারা ছিলেন এই মর্মে যে কখনো কেউ যেন শরীয়তের নামে কোনো জিনিস শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ না করাতে পারে কারণ এটা অনুমতি নেই যার কারণেই তো এই পদ্ধতি অবলম্বন করেছিলেন উমরে ফারুক এই পদ্ধতি অবলম্বন করে উসমান রাজেলা অনুঘ আর এই কথাটি বলতে যাচ্ছেন এটা শুধু উমর ফারুক নন ওসমান রাজালা নন আবু নন বরং প্রত্যেক করেছেন যেমন সাহাবা প্রত্যেক সাহাবি এই নীতির এই মূলনীতির অনুসরণ করেছেন যে তারা সঠিক দলিলটের ভিত্তিতে আমল করতেন এবং সঠিক দলিল যাচাই করতেন কোনটা সঠিক কোনটা ব্যথিক প্রত্যেক সাহাবে তারপরে তারপরে যারা মহাদ্দেশগণ তারাও দলিল বিশ্লেষণ করতেন কোনটা সঠিক এবং কোনটা ব্যাঠিক আজকে যদি দেখা যায় একটা উদাহরণ আপনাদের কাছে পেশ করি যে উদাহরণের মাধ্যমে গোটা বিশ্বে একটা নীতি চালু রয়েছে সেটা হলো সোরা তো বা একশত আট আল্লাহ আয়তে আল্লাহরবুল আলমিন বলছেন এখানে কিছু ব্যক্তি রয়েছেন কিছু লোক রয়েছে তারা পবিত্রতা অর্জন করাকে পছন্দ করে আর আল্লাহরবুল আলমিন পবিত্রতা অর্জন করাকে পছন্দ করেন এই আয়াতটির মাধ্যমে যে সানে নজরুলটা গোটা বিশ্বব্যাপী পরিচিত আছে যে রসুলসাল আলাইসাল্লাম প্রশ্ন করলেন কুবাবাসীকে অর্থাৎ সৌদি আরবের কুয়াশি জিজ্ঞেস করলেন যে আল্লাহ তোমাদের প্রশংসা করেছে তার কারণটা কি তখন তারা উত্তর দিলেন এই মর্মে আমরা ইস্তেনজা করার সময় পেশাব পায়খানা করার সময় আগে পাথর বা ঢেলা ব্যবহার করি অতঃপর পানি ব্যবহার করি তখন এই জন্যই নাকি তাদের প্রশংসা করেছে প্রথমে দেখব এর কোনো ভিত্তি আছে কিনা এটি একটা সম্পূর্ণ সম্পূর্ণরূপে জালহাদিস রূপে একটা মিথ্যা কথা এর মর্মে কোনো প্রমাণ পাওয়া যায় না বরং এখানে একটি হাদিস রসুদ সাল্লা সাল্লাম বলছেন তাদের প্রশংসা করা হয়েছিল পানিদার দ্বারা করার কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রশ্ন করালে যেটা আবুদাউদের চুয়াল্লিশ নম্বর হাদিসে বর্ণিত হয়েছে উপহাদিস ছাপা সাত নম্বর পৃষ্ঠে বর্ণিত হয়েছে হাদিসটি রসুদ সাল আলাইকাল্লাম যখন বললেন কেন প্রশংসা করা হয়েছে তখন সাবেকরম বললেন আমরা স্তেঞ্জা করি পানি দ্বারা রাসুল বললেন যে পানি দ্বারা করার কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন এখানে পাথর নেওয়ার কথা ঢেলা নেওয়ার কথা টিসু নেওয়ার কথা নেই বরং যারা পানি নেওয়া স্তেঞ্জা করবে তাদের জন্য হাদিস সহি তো বর্ণিত হয়েছে সুতরাং আমি এই মর্মে বুঝতে পারলাম যে এই একটা ভিত্তিহীন বিষয় চালু থাকার কারণে সব জায়গাতে এটা চালু আছে সেই হাদিসটি চালু নেই আমি আজকে বলতে চাই যে পবিত্র কুরআন এবং সই হাদিসকে মেনে নিলেই আমরা সঠিক পথটা পাবো যখনই জাল এবং জৈহাদিস বর্জন করব। তখনই আমরা শান্তির পতটা পাবো আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করেন আল্লাহমা আমিন সুবানক আল্লাহমেহমদিকা ইংতা আস্তা আসসালামু আলাইকুম ওরিাত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 दुनिया परजगतर सफलतारे शुदू आल्लारती रविवार रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी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 अनन्य नीतिमानसलमी लेंदेन प्रति शुक्रवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टाय बांगे पीस टी बांगलाय